কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট আচ্ছা এই যে সেই দিন বলছিলাম না মিউজিয়ামের কথা তো কলকাতায় যে একটা ট্র্যাম মিউজিয়াম আছে সেটা জানেন তাওবা আবার ভেতরি এর জানতেন না তাহলে শুনে রাখুন এসপ্লেনের ট্র্যাম ডিপোর ভেতরে রয়েছে একটি অত্যন্ত সুন্দর সাজানো ট্রাম যার নাম সরনিকা তার ফার্স্ট ক্লাস কামরাতে হচ্ছে ক্যাফে। আর সেকেন্ড ক্লাস কামরাতে হচ্ছে টিভি ট্র্যাম্পিয়ামে দেখতে পাবেন রয়েছে নানান মজাদার এক্সিবিটস আর এই গরমের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস পুরোটাই এসি বৃহস্পতিবার ছাড়া রোজ খোলা দুপুর তিনটে থেকে রাত আটটা এন্ট্রি ফি মাত্র পাঁচ টাকা এবং যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের বলে রাখি ছবি তোলা কিন্তু অ্যালাউড ট্র্যামের ভেতরে ট্র্যাম মিউজিয়াম মজাদার ব্যাপার অবশ্য কলকাতা যেদিকে যাচ্ছে আর কয়েক বছর ট্র্যাম বললে মাথায় প্রথমে এই আওয়াজটাই আসে তাই না কিন্তু একসময় কলকাতায় ট্র্যাম্প বলতে এই আওয়াজটা ছিল এক সময় কলকাতায় ট্র্যাম্প বলতে এই আওয়াজটাও ছিল কলকাতায় প্রথম কিন্তু ঘোড়ায় কিলোমিটার মতো লম্বা রুট শিয়ালদাস স্টেশন থেকে আর্মিনিয়ান ঘাট চলে প্রথম ঘোড়ায় টানা ট্র্যাম তবে সেটা বেশি দিন চলে কয়েক মাস পরেই বন্ধ হয়ে যায় তার সাত বছর পরে আমাদের ক্যালকাটা ট্রাম ওয়েজ কোম্পানি লিমিটেড এর জন্ম ইন লন্ডন मान सत्यारे लड़न आठारो बिराशी साले शुरू कलक रास्तार छाड़ते पशे पासी राजेश खाना जाते गई সেটা হওয়ার কোন চান্স নেই রাস্তার মধ্যে ও সব হলে যাবে স্পেশাল ট্র্যাম্পোকোমোটিভ ব্যবহার করা হতো যার ভিতরে একটি বিশেষ ধরনের কয়লা ব্যবহার করা হতো যার নাম কোক যাতে ধোঁয়া প্রায় নেই আর স্টিমটা বেরোনোর আগে গরম করে দেওয়া হতো যাতে সেটা ইনভিজিবল হয়ে যায় তারপর উনিশ সাল নাগাদ শুরু হয় জেনে গর্বিত যে প্রথম ইলেকট্রিক চলেছে আমাদের এই কলকাতায় হয়পুর থেকে মার্চ উনিশশো মার্চ উনিশশো তেতাল্লিশ সালে হাওড়া ব্রিজ ওপেন করা হয় আগের বার বললাম না সেই হাওড়া ব্রিজের ওপর দিয়েও কিন্তু একসময় ট্র্যাম চলত আর একটা মজার জিনিস ট্রলি বাসের নাম শুনেছেন কখনো ধরুন দুটো বাসকে মাঝখানে একটা ট্রায়াল রানো হয় কিন্তু তারপর সেটা জাস্ট পড়েছিল বহু বছর ধরে নোনাপুকুর ট্র্যাম্পি ভেতরে তারপর কি হলো কলকাতায় জিনিস কিভাবে হারিয়ে যায় সেটা আশা করি আপনাকে নতুন করে বলতে হবে না